আমরা জেগেছি আমরা জেগে আছি এগারো জোড়া সাথে আছে আরও অনেক জোড়া আমরা জেগে আছি যেমন জেগে থাকেন গর্ভবতী মা একটি আসন্ন জন্মদানের প্রতীক্ষায় যেমন জেগে থাকে অরণ্য মায়া হরিণ সজা চুপচা শুরুি কস্তুরির পাহারায় জেগে থাকে যেমন সাধক বায়োজিদ অনুকরণীয় আত্মজ জননীকে পানি দেবার দুর্দম বাসনায় যেমন জেগেছিলেন হাজি মোহসিন হাতেম তাই আরের ঠোঁটের ক্ষণে একটু হাসির প্রতীক্ষায় যেমন জেগেছিল দুটি পীড়িত চোখ একটি আকাশ প্রতিমূর ধরা ধরিত্রীর সাগর জলসব ব্যথাবহ হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আরও যারা জেগে ছিলেন আছেন রবেন যারা জেগে তেমন সকল জাগ্রত চোখ থেকে আলো ধার করে আমরা জেগেছি আমরা জেগেছি একটি ভোরের প্রত্যাশায় আমরা জেগে আছি এক নব উদয়ের প্রতীক্ষায় জেগে আছি এক নতুন সূর্যোদয়ের পানি তোমরাও জাগো বন্ধু আমরা জেগে আছি জেগে থাকবো নতুন কোন ভোর জাগা অব্দি तुम्हरा जागो हमें जेगे आज जेगे थकबरा जेगे थक